তারা মানে আমাদের প্রশ্ন ইতিমধ্যে লেখা হয়ে গেছে মুসলমান খাতনা বিশ্বাস ঝগড়া পছন্দ করে যদিও আল্লাহান একটা কম হেদায়তের পরে গোমরা হয় কেন ঝগড়ার কারণে অন্য আজিজে রসুল বলছেন যদি কেউ নিজের মত ভুল বুঝে বিতর্ক বাদ দেয় কথা বলতে বলতে তর্ক শুরু হয়ে গেছে বিতর্ক শুরু হয়ে গেছে বুঝতে পারছে আমার তা ঠিক না বিতর্কে পরাজয়ের তর্ক যদি ত্যাগ করে এই বিতর্ক ত্যাগ করা আল্লাহ পরাজয়ের ভয়ে নিজেরটাও খারাপ জেনে যদি সে ভুল জেনে বিতর্ক পরিত্যাগ করে আল্লাহ তার জন্য জান্নাতের পাদেশে বাড়ি বানিয়ে রাখে আর নিজের মত ঠিক তর্ক করলে এগোতে পারবো তারপর সুন্দর মানুষের সাথে সুন্দর শোভন আচরণ করে আল্লাহ তার জন্য জান্নাতের সর্বস্ত স্থানে বাড়ি বানিয়ে তে দুঃখজনক আমরা মুসলমানরা গবেষণা আলোচনা পছন্দ করি না এটা মুসলমানের কাজ না তো যাই হোক আমি যতটুকু বুঝি ভাইরা তারাবিন নামাজ রাখাত না তারাবিন নামাজ রসোল্লা সাল্লাম জীবনে কখনো তিন চার ঘন্টার কম তারাবি পড়েছেন কেমন করেছেন বিশ টাকা তালারাও আধা ঘন্টায় পড়ে সবই ফাঁকি বাজে তবে রসুল্লাহাম আট দশ বারো পড়েছেন আটের বেশি পড়েননি ঠিক না তিনি যেটা পড়েছেন সেইভাবে পড়লে আট দশ বারো বেশি পড়া এক এক এক রাঘাতে একপাড়া দেড় কোরআন পড়লে কয়েক আঘাত পড়া দেয় সেহের হয়ে যায় না আটটা ঘাত পড়েছেন বিশ্বাঘাত পড়েছে সহি তবে সকল অবস্থায় যখন আটটা ঘাত পড়েছেন তখন যখন বিশ্বাঘাত পড়েছেন তখন ইফর পড়ে শুরু করতেন সেহের একটু আগে শেষ করতেন অমরের রাজি আল্লাহ তালু বিশ্বাখাতের দলিল দি অন্য বাইরা কে আমুল লাইলের মূল মাকসাদ হলো কোরআন আমরা দুর্ভাগ্যজনক হাফেজরা এমন ভাবে পড়াই যে কিছুই বোঝা যায় না আপনি খতম তারাবি করবেন আমাদের দেশে কখনোই কোরআন পড়া হয় না ইমান নষ্ট হয়ে যায় এই আমার অনুরোধ হলো ভাইরা আপনারা যদি না পড়েন ভাইরা ছাড়া তারাবি পড়েন কিন্তু রুকু সে ঠিক না আলহামদুলিলাম আপনি কটা শুনলেন শুনলেন না তাহলে তো হবে কি করে কাজে হাফেজদের মূলত দোষ না ভাই রাগ করেন না আমাদের দেশে ইমাম হাফেজদের নামাজ পড়াতে হয় কেতাবের মশলাই না মুসল্লিদের মশলাই ওরা তো বাধ্য আপনারা যদি সম্ভব হয় আল্লাহর কোরআনের সাথে করেন না আমরা অনেক সময় দেখেছি তারাবীতে যদি দশ মিনিট সময় লাগে মুসল্লিরা বিরক্ত হয়ে যায় কিন্তু তারাবি শেষ করে রাস্তার উপর দাঁড়িয়ে একটা জটলা বেঁধেছে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে কষ্ট হয় না को जुबो गान सुनते दिए कुरान शेना जुवक सउदि आरबे अधिकांश मस्जिद आठ टाइम मस्जिदे बीस टाख তবে সৌদি আরব লোকের আলহামদুলিল্লাহ একটু বোকা ঝগড়া বোঝে না কেউ রফা করে কেউ করে না কেউ আমিন বলে কেউ বলে না কেউ হাত ঝুলিয়ে দেয় কিন্তু আমাদের না না করে ইমানের দাবি কি ঘুষি মারবে একটু করে না ওদের কাছে থেকে আমাদের ইমান বোতা হয়ে গেছে যাই হোক আট টাকা বিশ টাকা তাগড়া নেই উনি সাজদা দীর্ঘ করেন সাজদাই দোয়া করেন কান্দেন দিলাওয়ার ভিতরে অনেকে কাঁদে রেয়াদ থেকে একশোশো কিলো দূরে আল খার্জ দিলাম বিভিন্ন এলাকা আছে সেখান থেকে যুবকেরা ইফতার করার দিয়ে এসে ওই মসজিদে আজানের ইশার আজানের আগে পুরো মসজিদ প্যাক্ট হয়ে যায় দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে যুবকেরা এসে মসজিদ করে ফেলেছে एकटेश दुर्भाग्य कान्दी गुने कान दी खूब बड़ बुजुर्ग निजामुद्दीन आउलिया रहा ताशी सामा सुनते सुनते बेहूस मारा जा অনেক আগে হজের সময় তখন সুরা ইসলাম আজ পড়াতেন প্রায় ঈশান নামাজে ছোট খেরাতে পড়ে সুরা আরাফের একটা আজ পড়ছেন মুসল্লিরা কানছে অনেকেই কানছে বুঝা যাচ্ছে কানছে শব্দ হচ্ছে না এরপরে দুবার তিনবারের মাথায় উনি আয় শেষ করলেন আমার সাথে একজন শিল বললাম যে কান্না কাওয়ালির কান্না গজলের কান্না তো অনেক দেখেছো সালাদের কান্না শুধু হাতি পড়ছো এটা এখনো হারামাই না এটা আমরা যুবকেরা পারে কিন্তু আমরা খেতে দিতে পাচ্ছি না যে যুবক আধ ঘন্টা দাঁড়িয়ে গান শুনতে পারে ক্রিকেট খেলা দেখতে পারে সে যুবক আধ ঘন্টা দাঁড়িয়ে তেরা বাতো শুনতে পারে এটা তো অনেক জায়গায় কোরআনের অর্থ পুরো ফাল্টে দেয় এক আয়াতের ভিতরে আর এক আয়াত এই জন্য কোরআনের আদৌ রক্ষা করে মহব্বতের সাথে একটু সময় বেশি দিয়ে যারা প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলাত সহ আর অনেক বই কোরআনসূন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে